আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এই যে বাজারাহির আরেকটা বিষয় অজমা প্রথম বলছি না অজমা মানে অনারব হইলে আরবি আরব না হইলে এটা আরবদের থেকে শিখে নিতে হবে যে ভাই তোমরা আসো বলতে কি বুঝো নিজে নিজে অর্থ করলে হবে না বাজার হবে কেন কি দোষ করল বলেন কি দোষ বাজার তো কল্যাণের কাজেই করে বাজার না হইলে আপনি আমি বেঁচে থাকতে পারবো থাকতে পারবেন মাছ গোশ তো কোথা থেকে খাবেন। তরো তরকারি সবজি কই পেবেন বাজার না হইলে চাউল ডাউল সব কই পেবেন বাজার তো জরুরি একটা বিষয় এবং নবী সালাম মদিনা যাওয়ার পরে মদিনাতে নবী সালাম একটি বাজার প্রতিষ্ঠা করেছেন যদি নিকৃষ্ট হইতো নবী করতেন। সেই বাজারের নাম ছিল সুখালাম এটা রাসুল্লাহামের বাজার কিন্তু আর বিভাষায় সুখ সুখ শব্দের সুখ শব্দ বলতে দুটা জিনিস বোঝানো হয় একটা হলো সুখ মানে বাজার আরেক এক সুখ মানে হলো মেলা মেলা মেলা মেলা হয় না আমাদের দেশে আরবি হলো আরবেরা বাজারের সুখ্রেও সুখ ব্যবহার করতেন আবার মেলার ক্ষেত্রেও শুক ব্যবহার করতেন যেমন সুখে ওকাশ ওকাশ মেলা আরবের প্রসিদ্ধ মেলা ছিল ওকাজ মেলা ওকাশ মেলার আরবি হলো সুখে ওকাশ তাহলে নিকৃষ্ট বাজার না নিকৃষ্ট হলো মেলা মেলা নিকৃষ্ট এই কথার জন্য আপনাদেরকে ওয়াজ করে বোঝানো লাগবে না মেলার মধ্যে দুনিয়ার অশ্লীলতা হয় অশ্লীলতা হয় না দুনিয়ার যত এটা তো অশ্লীলতা প্রমাণিত তাহলে ওখানে বুলটা কোন জায়গায় হয়েছে ওই যে সুখ শব্দের একটা অর্থ হইল বাজার আর একটা অর্থ হইলো মেলা তা আমরা অনার অবহাওয়ার কারণে আমরা দেখি যে সব জায়গায় সুখ মানে বাজার তাহলে এখানেও সুখ মানে মানে শাব্দিক অর্থ দিয়ে এটার আমল হবে না এটার জন্য দেখতে হবে যারাসুল্লাহাম কিভাবে করেছেন আর সাহবাই খেরাম কিভাবে করেছেন এই জন্যই আমরা আহলুসামা সুন্না দেখতে হবে শাহাবাই কেরামের জামাত দেখতে হবে এটাই মূল ঠিক কোরআন বুঝতে হলেও যে সাহাবাই কেরামকে দেখতে হবে সাহাবাই কেরাম কি ব্যাখ্যা দিচ্ছেন তারা কিভাবে বুঝছিলেন